মানুষকে সাধারণ মানুষকে বুঝানোর জন্য তারা বলে যে আল্লাহ আটত্রিশ নম্বর আয়তে বলছেন কিতাবের মধ্যে साधारण मानसाय हादीस मानबी कुरान्या এখানে কিতাব মানে লাউ মাহফুজ আল্লাহাক এখানে কোরআনকে মাহফুজের আল্লাহাক তখন কলম দিয়ে যা কিছু ঘটবে পৃথিবীতে সব পাক লাউ মাহফুজ লিখে রেখেছে এখানে কিতাব মানে লাউ মাহফুজ তাহলে এটা এই আয়তের বিকৃত ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে যে কোরআনে সব আছে তারা বলে যে এখানে তো আল্লাহ কোরআনকেই বলছেন তিবিয়ান কোরআন কিছু বয়ান করেছে স্পষ্ট করেছে তাহলে আর হাদিসের দরকার কি এখানে তিবিয়ান বলতে আল্লাহ রসুল সালিসামকে তিবিয়ান বলছেন আল্লাহ যে আপনার উপরে কোরআন নাজিল করছি আপনি প্রত্যেকটা জিনিসের এখানে কোরআনকে বলা হয়নি কোরআন তিবিয়ান কোরআন বয়ানকারী কিন্তু কোরআনের দিতে হবে তো একজনে না বুঝে দিলে মানুষ বুঝবে কিভাবে কোরআনে সব আছে এখন আমরা কি সবাই কোরআন থেকে বাইর করতে পারবো কেউ না কেউ তো আমাদেরকে কোরআন থেকে তাপসের করে বুঝাই দিতে হবে এখন কোরআনে কারি মে সব আছে আল্লাহ সব বয়ান করছেন আল্লাবাক রাসুল দিলেন নবী দিলেন এই যে তিনি এই কিতাবটা বয়ান করে দিবেন করে দিবেন এবং তার হায়ারটা তার আমলটাই করা এজন্য আম্মা জান আশার সাহবাইকেরাম এসে বললেন আল্লাহ রসুলের কিছু সিরাত কিছু আখলাক আমাদের সামনে বর্ণনা করেন তা আম্মাজান বললেন আমি কি বর্ণনা করবো সারা জীবন বর্ণনা করলেও তো শেষ হবে না কানা খুলু কোহল কোরআন যে আমার রসুলের আখলাক আমার রসুলের আমাল আমার রসুলের চরিত্র হলো কোরআন কোরআনের জীবন্ত নমুনা বাস্তব নমুনা আমার রাসুল কোরআনে আল্লাহ যাহা বলছে আল্লাহ রসুল ইসলাম তাই করছেন তাহলে রসুল ইসলামের হায়াতটাই কোরআন এর ব্যাখ্যা তো সুতরাং তোমরা কোরআন পড়টাই নীবনী কোরখানে আল্লাহাক এই তিবিয়ান বলতে এই কথা বোঝান নাই যে শুধু কোরআন মানলে চলবে হাদিস মানা লাগবে না রাসুলকে মানাটাই তিবিয়ান আল সাই আচ্ছা আরেকটা কথা হইলো কোরআনকে আল্লাহ সহজ করছেন তাহলে হাদিসের দরকার কি যেমন আল্লাহ কোরআানে অনেক আয়তে বলছেন ওয়ালাকা দিয়া জিক ফাহালি মুদাকির আল্লাহ বলছে আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য বুঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি ফাহালমি মুদাকের উপদেশ গ্রহণকারী কেউ আছে কি এই কথাটা আল্লাফা কুরআনে অনেক জায়গায় বলছেন তো তারা যুক্তি দেয় যে আল্লাহ তো বলছেন এখানে কোরআন সহজ করে দিয়েছে তাহলে কোরআন সহজ যে কেউ পড়লেই বুঝবে আবার ব্যাখ্যার দরকার কি এটাও কোরআনে কারিমের আল্লাপাক্ষে সহজ কারণ কোরআনে যদি আল্লাহ কঠিন কঠিন হুকুম দিয়ে দিতেন যেগুলো মানুষের পক্ষে মানা সম্ভব না তাহলে তো মানুষ কোরআন আমল করত কিভাবে এই জন্য আল্লাপাক আমি সহজ করেছি জিক্রে জিক্রেমানি উপদেশ গ্রহণ করার জন্য আমল করার জন্য কোরআন সহজ আমল করার জন্য কিন্তু কোরআনের ভাষা কিন্তু কঠিন ভাষা আল্লাহ সহজ করেন নাই কারণ কোরআনকে আল্লাহল করে মজে করছেন কোরআনের ভাষা যদি কঠিন আকারের না হইতো তাহলে তোমার মুশ্রিকেরা এরকম কোরআন বানায় নিয়ে আসতে পারতো কিন্তু আল্লাহ বারবার চ্যালেঞ্জ একটা আয়াত নিয়ে আসো দশটা চূড়া নিয়ে আসো একটা সূরা নিয়ে আসো কোরআনের মতো কিন্তু এত বড় বড়ো পন্ডিত সাহিত্যিক থাকার পরেও তারা একটা আয়াতও বানিয়ে নিতে পারে নাই কারণ কোরআনকে আল্লাফাক সাজা দিয়ে ছন্দ দিয়ে কাফিয়া দিয়ে গাঁথুনি দিয়ে শক্ত করে এটাকে মজবুত বানিয়ে দিয়েছেন এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে যত বড় শিক্ষিত যত বড় কবি যত বড় পণ্ডিত হোক কে আমত পর্যন্ত কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত তৈরি করতে পারবে না তাহলে কোরআনের ভাষা কোরআনের অলঙ্কার কোরআনের সাহিত্যিক শৈলী এটা কিন্তু অনেক উচ্চ মানের সহজ না হাদিসের কারণ হাদিস কেউ বানাইতে পারে নবী সালাম এত সহজ ভাবে বলছেন ভাষাটা যে এটা একজন মরুভূমির রাখালও বুঝবে নবী সাল এই কথাটা বুঝার জন্য যে একটা শব্দ বুঝতেছি না অভিধান খুঁজি বাইর করি অভিধান লাগবে না দূর দূরান্ত থেকে আসতেন সাহাবাহিকামের কাছে কোরআন এর ব্যাখ্যা বোঝার জন্য শব্দ বোঝার জন্য আয়াত বোঝার জন্য তাহলে এখানে আল্লাহ সহজ করছেন আমল সহজ করছেন কোরআনে কারিমে আচ্ছা আরেকটা দলিল হল ইন্নুজুল আমি হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুতরাং এর দায়িত্ব আল্লাহ নেন নাই ওইটা মানা দরকার নাই তাহলে এখানে আল্লাহ ইন্নানু নাজ কোরআন বলেন নাই जिका जिकिर नाजिल कर जिकर भी कुरानो अंतर्भुक्त हादीस अंतर्भुक्त आल्ला कुरान के जमन हेफाजतर दायित्व नहीं हादी के हेफाजत दायित्व नहींजन नबी सल सलमेर चौद्श बस पर नबी सलमेर सही हादी पासी क्योंकि अन्य उम्मत एक जो नबी दुनिया जावर पर एक बस ओ नबी हादीस पावा কিন্তু এই উন্মতের মধ্যে চোদ্দশো বছর পরেও আমরা নবী সাল্লুসাল্লামের হাদিস পাচ্ছি কারণ আল্লাহ এটা হেফাজতের দায়িত্ব নিচ্ছেন হাদিসেরও হেফাজতের দায়িত্ব নিচ্ছেন হাদিসের হেফাজতের দায়িত্বের কারণেই আমরা জাল হাদিস চিহ্নিত করতে পারছি দয়িফ হাদিস চিহ্নিত করতে পারছি সহি হাদিস ঠিক করতে পারছি এটা যদি আল্লাফাক দায়িত্ব না নিতেন হেফাজতের তাহলে আমরা এগুলো চিহ্নিত করতে পারতাম না তখন হাদিসগুলো সব আমাদের সামনে অ্যালোমেলো হয়ে যেত কোনটা সহি কোনটা দয়ি سبحانك اللهم بحمدك شهدو الله إله إلا أنت استغفرق واتوب إليك